আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রবালের অনন্ত প্রশংসা করছি তিনি আমাদেরকে একটি তাওহিদি চেতনা দান করেছেন সঠিক ইমানই একটা চেতনা দান করেছেন মুক্ত ইমান আনার একটি প্রেরণা আমাদেরকে দান করেছেন আলহামদুলিল্লাহ আমরা আমাদের পর্বগুলোতে বারবার বলেছি যে তাওহিদ আর তাহিদ আকিদাতহিদ হল একটা সর্বব্যাপী প্রভাব বিস্তারকারী আকিদা বিশ্বাস একটা চেতনার নাম জীবনের সব দিক তাহিদের আলোকে সাজিয়ে নিতে হবে খাঁটি ইমানের আলোকে সাজিয়ে নিতে হবে একজন মুসলিমের তার বিশ্বাস এসে যেমন তাওহিদবাদী হবে সে তার এমাদতবন্দিগিতে তাহিদবাদী হবে সে তার লেনদেনেও তাহিদবাদী হবে আল্লাহর হুকম হাকাম পালন করলে ও আলা হবে সে তার আখলা চরিত্রেও তহিদবাদী হবে এমন কোনো আখলাক চরিত্র তার থাকতে পারে না যেটা ইমরানের সাথে তহিদের সাথে সাংঘর্ষিক সে তার পুরো জীবন কর্মে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র বৈশ্বিক জীবনে সর্বক্ষেত্রে সে তহিদের এই আঁকিদাকে সে পোষণ করবে আসলে আগের মুসলিমরা অনেক মানুষই কোনো কিছু শুনলেই এটা কি সুনত না এটা মোস্তাহ না কেগুলো জিজ্ঞাসা করে আসুন মোস্তাহ মানে এটা গুরুত্বহীন এটা না করলে সমস্যা নেই পাশ কাটার জন্য এটা কোন পর্যায়ের এটা জিজ্ঞাসা করে আমরা সাহাবিদের জীবন এটা প্রায় দেখি না এটা নাই বললেই চলে কোন আমলের কথা শুনলে ইয়া রাসুল্লাহ এটা কি সুনত না মোস্তাহাব না ফরজ না কি এগুলো জিজ্ঞাসাই করতেন না শুনেছেন এটা করলে আল্লাহ সন্তুষ্টি পাওয়া যাবে বাস আজীবন সেটা করেছেন মূলত তাহিদ এভাবেই সমগ্র জীবনকে সামিল করে নেয় এজন্যই ইমাম বোখারি রহেমহল্লাহ তিনি কিতাবুল ইমান সহি বুখারির অহি পর্বের পরে ইমান পর্ব এনে বুনিয়াল ইসনাম আল্লাহ অহুয়া কৌলোনা ফাইলুন শুরুতে বলে দিয়েছেন ইসলাম ইমান এটা বিশ্বাস কথা কাজ সবকিছুর নাম অহুয়া কৌলোনা ফাইলুন অন্তরে বিশ্বাস করবে এবং এটাকে কাজে রূপান্তরিত করবে শহী ইমান পর্বে তিনি হাদিস উল্লেখ করেছেন আলী ইমানের উর্ধে তার শাখা পোশাখা ছয় মুসলিমের ঊর্ধ্বের শাখা পোশাকা রয়েছে তার মধ্যে সর্বোত্তম শাখা হল কৌলুল্লাহ ই আর সর্বনিম্ন শাখা হলো এমতাতুল আজহা আনিত তারিক রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া আর এর মাঝখানে আছে সত্তরের ঊর্ধ্ব শাখা পোশাখা হাদিস বিশারদ ইবনে হেব্বান তিনি বলেছেন প্রায় আটাত্তরটি শাখা পোশাখা ইমানের পাওয়া যায় এসবগুলোই ইমান তাহিদের পাঠ একতের পাঠ এসবগুলোই আমাদেরকে নিতে হবে এই সব পাটের উপরে সেরকম সেই মূলনীতিটি আজকে নিয়ে আসছি সেখানে সলাতে হলো মূল সাথে সবরও রয়েছে সবর এবং সালাত অথবা সবর হলো মূল সবর ইসলামের সব এবাদতের সাথে সবর লাগে আর সাল হলো সময়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবাদত আল্লাহ বলেছেন সুরাল তোমরা সাহায্য কামনা করো আল্লাহর দ্বারা এবং সালাদ দ্বারা সবর এবং সালাদ দ্বারা সাহায্য কামনা করতে বলা হয়েছে তাহলে সালাত পুরো ইসলামী জিন্দগি যাপন করার জন্য একটা বিরাট সহায়ক এবারত সালাতের মতো কঠিন জিনিস আলাল আল্লাহ আল্লাল আল্লা আল্লাহর অন্তরে নেই তার জন্য সালাত অনেক বড় বোঝা আজকাল সালাতের জন্য সবচেয়ে কঠিন সালাত সব সালাতেই তার জন্য কঠিন তার মধ্যে আবার বেশি কঠিন দুটা আছে সেটা হলো এশা আর ফজর অনেক কঠিন কিন্তু যারা আল্লাহর খাসের পান্ধা তাদের জন্য এটা তো দায়ক শান্তির জিনিস মজার জিনিস তো এই সালাতের বিষয়ে আমরা একটা পর্ব করেছিলাম আজকে সালাদ বিষয় শেষ পর্ব যে সালাতের মাধ্যমে আমরা আমাদের দুনিয়াবী জিন্দিগি যাবতীয় কাজে আল্লাহ সাহায্য পেতে পারি নবী সাল্লাহ আলিয়া যেমন সালাহাতের মাধ্যমে আল্লাহ সাহায্য কামনা করতেন এবং পেতেন বর্ণনা করেছেন আলবানি বলেছেন হাদিসটি সহিবায়ের দোয়া আল্লাহর সবচেয়ে নিকটে তখনই যায় যখন হয়ে থাকে। মধ্যে তোমরা বেশি মধ্যে যে কোনো ভাষায় দোয়া করা যাবে বাদ দিয়ে। যেহেতু সেজদা অন্যান্য ভাষায় দোয়া করার ক্ষেত্রে ওলা আমাদের বিতর্ক আছে এই জন্য ফরজকে আমরা বিতর্কের মধ্যে রাখলাম যদিও ওলা আমাদের অনেকে বলেছেন স্কলার বলেছেন যে ফরজের মধ্যেও যে কোনো ভাষায় সেচদের মধ্যে দোয়া করা যাবে তবে বিতর্ক থেকে ফরজকে উদ্ধ রাখার স্বার্থে আমরা ফরজ ছাড়াতে সেজদার মধ্যে দোঁয়াগুলি যদি করি তাহলে আর কোনো বিতর্ক থাকে না ফরজ নিয়ে আর ফরশ ছাড়া যত সালাৎ আছে সবগুলিতে তোমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি সেজদার মধ্যে দোয়া করতে পারি সেচদের মধ্যে দোঁয়া করলে সেটা সবচেয়ে বেশি আল্লাহর কাছে কবুল হবে যেহেতু বান্দা তখন একেবারে আল্লাহর কাছে এসো এটাই হাদিসে বলা হয়েছে আক্রাবো বান্দা সাজাবান আল্লাহ সবচেয়ে কোটে যায় যখন তারা সেদা করে অতএব নবীজি নির্দেশ করেছেন দোয়া তোমরা বেশি বেশি দোয়া করো কমেন এটাই কবুল হওয়ার সবচেয়ে বেশি উপযুক্ত দোয়া রসুল্লাহ জীবনীতে আমরা দেখি প্রিয় ভাই বোনেরা এই সালাঁদ দিয়ে আপনারা সাহায্য কামনা করুন দুনিয়ার যে কোনো কাজে সাহায্যের জন্য আল্লাহ বললেন সালাঁদ সালাতের দ্বারা সাহায্য চাও আর মানুষ দৌড়ে কোথায় মাজারে একটা কিছু হয়েছে মাজারে মানত করে বসছে গাড়ি ঘোড়া নিয়ে মাজারে ছড়ছে আরো সাহায্য থেকে বঞ্চিত হওয়ার আয়োজন আরও বিভত নে আনার ব্যবস্থা মাজারে যাওয়া এইসব সিরিকের কারণেই তো বিভূতগুলো আসে সেই বিভূত থেকে বসার জন্য আরো সে শিরিক করা নওয়াজ বলে যে কবর আর মজার দ্বারা সাহায্য কামনা করা আল্লাহর গজব লওয়াজে আহমদ একটি হাদিস রয়েছে সেরার উন্নাস মন্তুদ্রিক সবচেয়ে নিকৃষ্ট মানুষের তারা কেয়ামত যাদেরকে পেয়ে যাবে জীবিত অবস্থায় তারা জিন্দা থাকতে কেমন হচ্ছে এরা সর্বনিকৃষ্ট মানুষ এরপরে দ্বিতীয় সর্বনিকৃষ্ট মানুষ হল ওল্লা খাজ কবুর আমার সাহাজিদ যারা কবরকে মসজিদ বানিয়ে দিয়েছে মাজার বানিয়ে দিয়েছে নামাজের জায়গা বানিয়ে দিয়েছে দোয়া এবাজত বন্দিগীর জায়গা বানিয়ে দিয়েছে এরা হলো সর্বনিকৃষ্ট মানুষ মাজারে গিয়ে লক্ষ্য করলে আপনি দেখবেন যে আল্লাহ রসুল যে বলেছেন কতটা বাস্তব কতটা সত্য এই কথাটা বাদে আরও জায়গা আপনি আল্লাহ সাহায্য কামনা করবেন আল্লাহ আপনাকে সাহায্য করবেন যারা সালাহত দ্বারা সাহায্য কামনা করে তারা আল্লাহ মোমিনা হাকল নসরুলের সাহায্য করা তো আল্লাহ দায়িত্ব আল্লাহ নিজের দায়িত্ব নিয়েছেন এই সালাৎ সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আরো কিছু বক্তব্য নিয়ে আসবো কোন বক্তব্য সময় হয়েছে একটি বিরতির বিরতি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষায় থাকলাম মানবতার পথ প্রদর্শক কি ওসিরাত করেছে মানব জাতির জন্য ইসলামের মূল নির্দেশনগুলো কি কি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 पवित्र विशुद्ध जीवन जापन करार् कुरान दिए निर्देशना जानते हम देखर ओसियत आज सो साढ़े छाए पुन सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगे पीस टी बांगल् when i am the granite my name is rustan aik you are the best of peeps he voice and i like inani was like and forgiving matila and believing in allah kuntum qaira ummatin ukhrijat linas ta'muruna bil ma'rufi wa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 বিরতির পর আবার ফিরে এলাম আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধি বিধান অনুষ্ঠানে প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা সালাতে কথা আমরা বলছিলাম যে স্নাতের দ্বারা আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনা করা সাহেব বোখারিতে একটি হাদিস রয়েছে নবী সাল্লা সাল্লাম বলেছেন ওস্তায়ী নু বিল গাদুয়াতি বর্ণাতি ওসাই ইমজাহা জীবন কর্মে সকল কর্মে সাহায্য কামনা করো আল্লাহর কাছে বিল সকাল দ্বারা একটা কাজ সকালে শুরু করো সকালে কিছু স্নাত পড়ো আল্লাহ সাহায্য করবেন সকালে সূচনা করো এটা যেকোনো ভালো কাজ সকাল বেলায় একটি হাদিসে রয়েছে হাদিসে কুৎসি হে আদম এর কালি আর হে আদমের ছেলে মেয়েরা দিনের সকালে আমার জন্য দিনের শেষ পর্যন্ত তোমার যা লাগে সব আমি যথেষ্ট করে দেব দেবো তাহলে এই যে বিকেল বেলায় দাঁড়াও আল্লাহ সাহায্য কামনা করো বিকেলে আসর পরে কাজে লেগে যাওয়া ইনশাল্লাহ আল্লাহ তারা সাহায্য করবেন মিনার দুল যা শেষ সাথ দ্বারা সাহায্য করো শেষ সাথে আমল করো জফলি লাখের রাতের শেষ অংশটা এখানে তাহাজুত পড়লে তেলা আবাদ করলে বিশেষ করে তাহাজুদ্ সালাত সেখানে অনেক বড় সবাবের বিষয় দিন দুনিয়ার প্রাপ্তির বিষয় এসব সালাদ দ্বারা আল্লাহ আমাদেরকে সাহায্য নিতে বলেছেন ফ্রি ভাই বোনেরা সালাদ এমন একটি ইবাদত যে যত ধরনের তাজিম হতে পারে আল্লাহর সব ধরনের তাজিম এই সালাদের মধ্যে আছে আল্লাহ বলেছেন ওর বাকা ফির তোমার রবের তুমি তাকবীর ঘোষণা করো তাজিম করো আপনি সালাদ শুরু করলে আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার দিয়ে আপনি সালাদ শুরু করলেন আল্লাহর তাজিম তাকবীরের মাধ্যমে যে তাজিম সে তাজিম হয়ে গেল আবার এমন ভাবে দাঁড়ালেন হৃদয় মন সব আল্লামুখী করে আনতা কান্না তার এমন ভাবে তুমি আল্লাহরের মদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ ঠিক সনাতের মধ্যে একজন যখন সালাতে দাঁড়িয়ে যায় সে তার কথা বার্তা হচ্ছে আপনি পড়েন সয় মুসলিমের হাদিসে রয়েছে আলহামদুলিল্লাহ আলমিনী আব্দি বন্দা যখন বলে আলহামদুলিল্লাহ হির আলামিন আল্লাহ জবাব দেন আমার বন্দা আমার প্রশংসা করেছে আমার মর্যাদা দিয়েছে বন্দা যখন ইয়া কানাবুদু ইয়া কান্ত বলে আল্লাহ বলেন ইয়া কানার টা আমার আবাদত আমার আর সাহায্য যা লাগবে আমার বন্দা ভাগ করে নিলাম ফাইজা কন আলা আল্লাহর সাথে কথা বলার জায়গা হলো কত বুড়ো রেফাত মানুষের জন্য কত উঁচু মর্যাদায় মানুষকে তুলে ধরা হলো মাটির পৃথিবীর মানুষ সে রব্বুল আলমের সাথে কথা বলার সুযোগ পাচ্ছে কোন সমসূচি নিতে হয় না কোন মিডিয়া ধরতে হয় না একজন মন্ত্রী একজন এমপির কাছে কথা বলতে গেলে কত মিডিয়া ধরতে হয় কত সময় নিতে হয় নিতে হয় কত কিছু আর রব্বাল রব্বাহ রব্বার সাথে কথা বলছেন আপনার হৃদয় কে ইসলাম এই সালাতে তারবত শিক্ষা দিয়ে কোথায় তুলে নিল কত উঁচুতে আপনাকে স্থান দিয়ে দিলো সব হায়ন অন্যান্য সব ধর্মে আছে না তুমি আল্লাহর করতে পারবা তুমি গন্ড মূর্খ তুমি নিচ তুমি সাধারণ লোক তুমি পোপ কে করো পোপের কাছে তুমি ধর্মগুরু ঠাকুর কে আছে তুমি তার কাছে দাও সে তোমার গুলি পৌঁছাবে তুমি পৌঁছাতে পারবা না মিন আল্লাহর দিন ইসলামের মধ্যে তহিদবাদি দিনের মধ্যে কত বড় মর্যাদা হলো মানুষকে তুমি যত দিনহীন হও না কেন যত নিচুই হও না কেন তুমি নিচু নাও রব্বুল আলমীদের সাথে সরাসরি কথা বলার তোমাকে এই মর্যাদা দেয়া আছে ইসলামের মধ্যে অতএব এই সালাত কেন আমরা বর্জন করব। এই সালাদ যে ব্যক্তি বর্জন করবে তার ব্যাপারে আমরা তো সুরাল মুদ্রাসের থেকে গত পর্বে আয়াতগুলি শুনিয়েছি আসলে সালাদ ত্যাগ করা এটা কুফর যদি সালাদের ফরজ কেউ অস্বীকার করে এটা ফরজ এবং আদত এটা যদি অস্বীকার করে তাহলে তো সে কাপের হয়ে যাবে আর যদি সে অলসতা বসে সালাত পড়ে না তাহলে তার ইমান নেই যে সালাত পড়ে না টোটাল সালাদ বর্জন করে চলেছে তার ইমান নেই স্পষ্ট আয়াত কিসে তোমাদেরকে জাহার নামে ঢুকালো তারা বলবে লামনা কুমিনাল মুসল্লিন আমরা মুসল্লিদের কতাহ তো ছিলাম না মুসাদ আহমদে একটি হাদিস রয়েছে এটা মুরসাল মুরসাল হলেও খুব শক্তিশালী মুরসাল গ্রহণযোগ্য মুরসাল এজন্য ইমাম আহমদ সেটা বর্ণনা করেছেন মান্তারকাতদান যে ইচ্ছা করে সালাহ ত্যাগ করল আল্লা রসুল জিম্মা তার থেকে মুক্ত হয়ে গেল আল্লাহ রসুলের কোনো দায়িত্ব নেই তার ব্যাপারে সাহি মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থ এটা এসছে যে ব্যক্তি আর কুফুরের মধ্যে পার্থক্য হলো সালাত ত্যাগ করা সালাত ত্যাগ সে কুফুরের মধ্যে ঢুকে গেল মক্কা মদিনার ও রাম তারা বলছেন যে সালাত ত্যাগ করবে সে অমুসলিম সে মুসলিম না করোনা সন্ন্যার অসংখ্য দলিল এটাকে সাপোর্ট করে যেমন সুরা মারিয়া মারায় আমরা বললাম ফাঁসা ফাইয়াল কওনা গাইয়া তারপর সুরা রোমের মধ্যেও আল্লাখ আল্লাহ কে ভয় করো আকিম আর সলাৎ কায়ে করো সালাতে কথা বলে তারপরে বলেছেন ওলা তা কুনাল মুশিক সালাত আর মুশিকদের কাতার ভক্ত হয় না বুঝা গেল কেউ যদি সালাত বর্জন করে ফেলে তাহলে সে মুশিকদের কাতারে চলে যায় যে সালাতের সালাতে সময় মতো আদায় না করলে ফয় উল্লিল মুসাল্লিন একদম কি আছে সেই সালাত পুরোপুরি ত্যাগ করলে কি অবস্থা হবে এটা তো বলাই বাহল্য এই একদল ওলামা এক রাম খুব শক্তিশালী মতামত দিয়েছেন সালাত ত্যাগকারী আসলে সে বেঈমান কাফের এই তার কোনো জানাজা হবে না লাইসাল্লাহ আলাই কারণ যার ইমান নাই তার জানাজা পড়া হবে কেন আমাদের সমাজে আমরা দেখি সে সালাদ পড়লো না সারা জীবন তার কোনো সালাত নেই সে মারা গেলে এখন তার জানাজা পড়ছি এই কারণে অনেকেই ফাঁসাক্ত সালাত পড়ার প্রতি গুরুত্ব দেয় না যদি জানাজা বন্ধ করে ফেলা হয় এটা বাহ্যিক সে বুঝতে পারে যে এটা বড় ভয়ঙ্কর জিনিস জীবন শেষে পড়বে না কিছু কিছু এলাকায় বহু যে ব্যক্তি না সালানি ব্যক্তি তার জানাজা বন্ধ তার জানাজা নাই তারপর মুসলিমদের কবরস্থানে তার দাফন নাই মুসলমানদের গোরস্থানে দাফন হওয়ার মতো যোগ্য ব্যক্তি সে নয় তারপর সে তার মাতা পিতার সম্পত্তির না দেখুন অন্তত এই ডুবে হলেও সে সালাঁদ পড়বে আর হতে পারে দুনিয়ার আশায় যে সালাদ শুরু করলেও এক সময় আল্লাহ তাকে মুখলেশ বান্ধা বানিয়ে দিবেন এমন অনেক হয় যে হয়তো দুনিয়ার জন্য সে ইসলামের কোনো একটা কাজ শুরু করেছে কিন্তু আল্লাহ তাকে পরে এক লাশের তহফিক দিয়েছেন সে বিশুদ্ধ মুসলিম হয়েছে অতএব এই শাস্তিগুলো সমাজে যদি থাকে তাহলে অবশ্যই সনাত নিয়ে অন্তত মানুষ অবহেলা প্রদর্শন করতে পারে না অতএব সনাত ত্যাগকারী যে স্নাত পড়ে না কখনো টোটাল সে সনাত বর্জনকারী হিসেবে সে বসবাস করছে জীবন জীবনযাপন করছে এই লোক যে কাফের আসলে এর মধ্যে কোন সন্দেহ নেই হ্যাঁ যে ব্যক্তি মাঝে মধ্যে সালাত পড়ে মাঝে মধ্যে সালাদ পড়ে না পড়ে না এই লোক হলো ইচ্ছে করে একক তো সালাদ যদি কেউ না পড়ে সে কুফরি করলো এটা কুফরি এটা ধীরে ধীরে তাকে কুফরির দিকে নিয়ে যেতে পারে পুরোপুরি কাফের বানিয়ে দিতে পারে একেবারে ইসলাম থেকে খারিজ করে ফেলতে পারে তো সেজন্য একক তো সনাতক ইচ্ছে করে ত্যাগ করার কোনো সুযোগ নেই অনেকে ইচ্ছে করে সনাত ত্যাগ করে পরে আবার কাজা পড়ে ইচ্ছে করে জোর পড়লো না তারপরে আবার আসরের টাইমে কাজা করল। ইচ্ছে করে আসর পড়লো না মাগরি বাসার সময় কাজা করলো এটা হবে না এই লোক কাজার সুযোগ পাবে না কাদা করার যে সুযোগ এটা কার জন্য সাহি মুসলিম সাহি বোখারিতে নবী সাল আলিয়ালাম স্নাত পর্বে তাঁর থেকে চেহাদেশি বনিত হয়েছে মান্না মান সালা যে ব্যক্তি কোনো সালাত স্মরণে নেই এই জন্য পড়ল না তার স্মরণে নেই সে ভুলে গেছে বা কোনো অন্য কোনো সালাত তার স্মরণে নেই সে পড়ল না অথবা সে ঘুমিয়েছিল ঘুম থেকে জাগতে পারল না রাত্রে ঘুমিয়েছে বাজারের টাইমে জাগতে পারলো না জাগার চেষ্টা তার ছিল অ্যালার্মও দিয়ে রেখেছে মানুষকে বলে রেখেছে চেষ্টা করেছিল সে কিন্তু চেষ্টা সত্ত্বেও তার সে সফল হলো না বা চেষ্টা করলো না সে ঘুমের কারণে সালাটি পড়তে পারলো না তার জন্য সরিয়ার সুযোগ হলো ফালিউসাল নেহাজা যা করা যখন মনে আসবে সালাদের কথা তখন পড়ে নেবে ওইটাই তার অক্ধ এটাই তার কাফফারা কিন্তু ইচ্ছে করে সালাদ ত্যাগ করলে তার আর কাজার সুযোগ নেই কোন হাদিসে সেটা নেই আল্লাহ আমাদেরকে আমরা আত্মশুদ্ধ হয়ে বিশুদ্ধ হই আল্লাহর প্রিয় বান্ধা হয়ে আল্লাহ আমাদের তফিক দান করুন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 हराम बनाए बैध है जानते हम देख इसलम श्रेष्ठत कलर साढ़े एगारोट पुन सम्प्रचार सकाल साढ़े दस टाय बांग से पीस टी